বাংলাদেশে দুই ধরনের তাকলিদ চলে দুইটি ধারার দুইটি উস্লোবের তাকলিদ মানে দুইটি পদ্ধতির তাকলিদ বাংলাদেশে চলে এই এই জিনিসটা খেয়াল রাখবেন ভালো করে একটা হইল এই তাকলিদের এই উস্লোবের গোড়া হলো দারুল দেও বন দারুলুম দেওবন থেকে যদি বলা হয় যে এখন রাত ১২টা দশ মিনিট এই বারোটা দশ মিনিট একেবারে বাংলাদেশের আনাচে এখন সাতটা পঁয়ত্রিশ বলছে না আপনার চোখে ডিস্টার্ব আছে এখন বারোটা 10 মিনিট কারণ কি আমাদের দারুলুম দেবন থেকে এত বড় বড় মহাদেশ মুক্তি সাহেবেরা বলছে এখন বারোটা দশ মিনিট আর আপনি বলতেছেন এখন সাতটা মিনিট बस एक धारा पास हलो जमिया इिया बा इनिटी मदीना मुनाव्वारा से धारा आलदा धारा हईल যে একসাথে গবেষণা করে তারা একটা নির্দেশনা দেন যে এখানে এই হাদিসটা এই আমলটা কেউ কেউ সেটা অনুসরণ করে মানে দুই জায়গার অনুসরণ এক জায়গার অনুসরণ হলো মদিনা ইউনিভার্সিটির অনুসরণ আর একটা হলো দারুলুম দেওবন্দ অনুসরণ এই দুইটা ধারা হলো আমাদের দেশে চলে মানে বর্তমানে আমল চলতেছে এবং শুধু আমাদের দেশে সারা ওয়ার্ল্ডে সারা বিশ্বব্যাপী এই দুইটা ধারার আমল চলতেছে একটা হলো দেওবন্দি ধারা আরেকটা একটা হলো মাদানি ধারা মদিনা ইউনিভার্সিটির ধারা দুইটা ধারা এইটা বাংলাদেশে না একবারে অস্ট্রেলিয়া বলেন ইউরোপ বলেন আমেরিকা বলেন কানাডা বলেন সারা ওয়ার্ল্ড ব্যাপী বর্তমানে কোথাও কোথাও দেওবন্দি ধারা আর কোন জায়গায় চলতেছে মাদানী ধারা মানে মদিনা ইউনিভার্সিটির রিসার্চ এর তো এখন আপনি যদি এই ওই বিলাই ছড়ি সেখানে গিয়ে যিনি বলতেছে যে রাফলি এদ করা যাবে না বা আমিন জোরে বললে আপনার নামাজের শেষ তা আপনি যদি তার সাথে তর্ক বিতর্ক বহাজ করা শুরু করেন কোন লাভ হবে সে তো ওই গোড়া থেকে যেটা আসছে সেটা বলছে সে তো নিজে বলতেছে না এটা এটা তো আরেক জায়গা থেকে আসছে তা আপনার যদি কথা বলার দরকার হয় বহাজ করার দরকার ওই গোড়ায় যেতে হবে আগায় শাখা পোশাখায় আপনি কথা বলবেন ঝগড়া বাড়বে মারামারি বাড়বে সমাধান করতে হলে আবার ঠিক আপনি রাবল ইয়েদান করেন কেন রাবলিয়া দেন করা যাবে না আপনি এটা করেন কেন জোরে আমিন বলছেন কেন এটা বলা যাবে না আপনি মসজিদের মধ্যে অশান্তি সৃষ্টি করতেছেন এটা করলেন কেন করা যাবে না তাহলে এগুলা এই গ্রামে গঞ্জে এখানে বলে কোনো লাভ আছে এইগুলা সমাধান করতে হলে আপনাকে মোদিনা ইসলামিক ইউনিভার্সিটি মোদিনা মনে করা তা আপনার যদি মোনা যারা করার দরকার হয় বহাজ করার দরকার হয় তর্ক বিতর্ক করার দরকার হয় তাহলে কোথায় যেতে হবে গোড়ায় যেতে হবে এখানে এগুলো ঝগড়া বিবাদ সমাজে জগরা বৃদ্ধি পাবে এই জন্য আপনাদেরকে গত তাপশ্রী বলছি যে আপনাদেরকে যত ফার্ম দেওয়া হবে কিন্তু ফার্মে হ্যাঁ বলবেন ফামে আরে ন কোন ঝগড়া জাতি দিন নিয়ে দিন নিয়ে কোনো খারাপ বলি বলুক আরো কাপের মুশ্রিক মুনাফেক জল্লাদ যা বলার তাই বলক। কিন্তু আপনি এগুলা নিয়ে আমরা আপনারা কোনো ঝগড়া ফাসাদ অশান্তির সৃষ্টি করা সমাজে যাবেনা বরং এই দুই ধারার আমল চলতেছে আমরা মনে করি যে যে দ্বারা আমল করতে চান তিনি সেই দ্বারা করতে থাকুন দেওবন্দি দ্বারা আপনি আমল করেন বা আপনি মদিনা ইউনিভার্সিটির দ্বারা আমল করেন এমন এটা সমাধান করতে হলে বসতে হবে দারুল উলুম দেওবন আর মদিনা ইউনিভার্সিটি তারা দুই গ্রুপ যদি বসে এক সাথে বসে যদি বলে যে আমরা দুই ধারা থাকবো না এক ধারা হয়ে যাব। তারা যদি একসাথে বসে সারা ওয়ার্ল্ডা দেবেন আর যতদিন সেই দুই জায়গার এক হবে না দুই জায়গা থেকে দুই রকম রিসার্চ আসবে ততদিন এই আপনি একবারে সেন্ট পর্যন্ত একবারে বান্দরবন খাগড়াছড়ি জঙ্গল পর্যন্ত যাবেন এই দুই আমল পাবেনই পাবেন মানুষকে গালি গালাস করে হুমকি দমকি দিয়ে মারামারি করি আপনি বন্ধ করতে পারবেন না বুঝতে পারছেন এগুলো বন্ধ করতে হইলে ওই গোড়ার দুই জায়গায় গবেষণা করে দেখছি যে এই দুই ধারার গোড়া কোন জায়গায় আপনি আগায় পানি দিয়ে আগায় দোড়া দৌড়ি করে আগায় ঝগড়া করে যা করবেন ওটা শুধু তুফান আসলে বাড়াবাড়ি করবো আর ভাঙব এটাতে কোনো লাভ হবে না মেন গোড়া শিকরে যাইতে হবে শিকট হলো দুইটা দুই জায়গায় একটা হলো দারুলুম দাওবন আর একটা হলো হইল মদিনা ইউনিভার্সিটি সমাধান করতে হলে দুই জায়গায় বসলে কিন্তু না তা আপনি আপনার মতো আমল করেন আমি আমার মতো আমল করি ঝগড়া জাতির দরকার কি আমিও আপনার খারাপ বলবো না আপনিও আমার তাকে খারাপ বলিয়েন না দুইজনে মিলিয়ে মিশে একসাথে নামাজ পড়বো একসাথে আবাদত করবো একসাথে খাবো একসাথে ঘুরবো আর যদি সমাধানের দরকার হয় তো ওই দুই জায়গাকে বলেন আপনারা বসেন বা আপনি যদি বিশাল পন্ডিত হন তো আপনি মদিনা চলে যান এখানে আপনি আপনি সাধারণ ওই চলে হয়। চিনেন না আপনারা সবাই কোথায় মদিনা যেহেতু মসজিদ নবী আছে এখানে হজের সময় আপনারা যান সময় যান তো মদিনাতে মদিনা ইউনিভার্সিটি তা আপনি যদি বাংলাদেশের এত বড় বিশাল বিশাল আলেম হন আপনি ধরেন ওই অন্ধলোক কোনোদিন হাতি দেখে নাই তা তার সামনে যাই যদি মোরব নাই সেই দেশে কি করে আরে পুরুষ মোরব নাই তখন মহিলা মোরগে সেই দেশে মহিলা মুরগি সেখানে ডাক দেওয়া শুরু করে জানেন না এই ঘটনা মহিলা মুরগিরে দেওয়া শুরু করে দে তা আপনি এই আওয়াজ যখন দিচ্ছেন সেখানে তো পুরুষ মোরকে নাই তো বুঝবে কিভাবে এটাকে দিচ্ছে তা আপনি এখানে মূর্খ সামনে আমরা কি বুঝমু। তা আপনি এখানে এত শক্তির বাহাদুরি না দেখায় আপনি যদি সত্যিকার পুরুষ মোরগ হন তো মদিনা চলে যান মদিনা যায় সেখানে যে মোরগেরা আছে সে মরকদের সাথে আপনি বহাজ করেন মোনাজারা করেন এখানে মূর্খ লোকদের সামনে আপনি কিসের বাঁচ কিসের মোরা খাবার কিসের মোরা যারা কিসের বাহাদুরি ঝাড়েন যে আপনি বিশাল মোরক হয়ে গেছেন বিশাল হইলে মোদিনা যাই করেন অথবা মোদিনা ইউনিভার্সিটি যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে পৃথিবীর এমন কোন কিতাব নাই যেটা মোদিনা ইউনিভার্সিটির লাইব্রেরিতে নাই পৃথিবীতে সারা ওয়ার্ল্ড মানে বাংলাদেশের তো আছে। ওই কিতাব সাথে বসেন না সেখানে যাই আপনি মোনাজারা করে আসেন আসি বলেন যে আমি মোনাজের ওয়ার্ল্ড আমি সারা ওয়ার্ল্ড এর আমি মদিনাতে মোনাজারা করে আসছি। ওখান থেকে করি যদি সমাধান হয়ে যায় সমাধান হয়ে গেল না হয়ে গেলে আপনি আপনার রাস্তায় হাঁটেন আরেকজন আরেকজনের রাস্তায় হাঁটুক একজনের আপনি এগুলো তৈরি করার দরকার থাকি। জঙ্গিবাদী পন্থা যে এটা করতে দিব না এটা জঙ্গিবাদী পন্থা না আমরা যদি বলে যে হিন্দুদেরকে দুর্গাপূজা করতে দিব না তো এটা জঙ্গিবাদী না সন্ত্রাস না হিন্দু ধর্ম তার এটা বাতিল তার মতে তো সে তার ধর্ম করবে আমার কাছে আমিন জোরে বলা ঠিক না এটা আপনি মনে করতেছেন যে এটা ঠিক তা আপনার ঠিকটাকে আমি জোর করি সন্ত্রাসী কায়দায় বাধা দেওয়া এটা জঙ্গিবাদী কাজ না এটা আর এটা তো আরেক ধরনের উগ্রবাদী সন্ত্রাসী পন্থা এজন্য জন্য এই সব কিছু পরিহার করে আল্লাহ আমাদেরকে শান্তিপূর্ণ ভাবে পরিবেকার আমাদের সালফেসীন যেভাবে শান্তিপূর্ণ ভাবে কাজ করেছেন সেইভাবে সৌহার্ধ ভাবে সকল মত, সকল ভাতৃত্বপূর্ণ ভাবে এই দেশে আমরা সন্ত্রাস জঙ্গিবাদ এগুলোকে প্রতিরোধ করি আমরা সবাই মিলিমিশিয়ে আল্লাহর দিন পালন করি এবং দিন ইম আসাল আসাইলের ব্যাপারে মতবের যুগ যুগে ছিল এখনো আছে কেমন পর্যন্ত থাকবে से गा केन्द्र कर फेतना फसाद सन््रास झगड़ा विवाद ये जुगे जुगे छा एना कैम पर्त करा जाए